সকল প্রশংসা আল্লাহ জন্য যিনি আমাদেরকে এ রাতের বেলাও তার বাণী শোনার জন্য এবং তার রসুলের আদর্শের কথা শোনার জন্য একত্রিত করেছেন আল্লাহ দ্বিতীয় পর্যায়ে শতকুটি দুরুদসালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি প্রিয় ভাইরামার রসুল আকরম সাল্লাহ আলিয়াম এসেছেন আল্লাহর বাণী মানুষকে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই আল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়ার মর্যাদা অনেক বেশি কারণ আল্লাহর বাণী পৌঁছিয়ে দেওয়ার মানে হচ্ছে সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক তৈরি করে দেওয়া এবং মানুষকে তার উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দেওয়া যে মানুষের সৃষ্টির আসরই উদ্দেশ্য কি সেটা এবং সেই কাজটা নবীদেরই কাজ যেটা পরবর্তীতে নবীদের ওয়ারিস যারা আছেন তারা চালিয়ে যাচ্ছেন এই কাজ এমন একটি কাজ যে কাজ খুব দ্রুত স্বাব কামনের একটি কাজ যে এর চেয়ে দ্রুত স্বাব আর কোনো পথ নেই কারণ রসুল যে বলেন ব্যক্তি কাউকে কোনো ভালো কাজের পরামর্শ দিবে সেই ব্যক্তি যদি করে পরামর্শ গ্রহণ করে তার এবং সে কাজে পরিণত করে সে কাজ করলে যতটুকু স্বভাব পাবে যিনি পরামর্শ দিয়েছেন তারও অতটুকু স্বভাব হবে এবং অন্য হাদেশের মধ্যে বলেন কেউ যদি এবং সেই ব্যক্তি যদি সেটার অনুসরণ করে তাহলে যারা অনুসরণ করে সে তাদের সমপরিমাণ সব তাকে দেওয়া এবং একটা সন্দেহ দূর করতে চেয়েছেন রসুইর আকাঙ্ক্ষা ইসলাম যেটা বর্তমান সমাজে আমাদের অনেকের মধ্যে আছে বিশেষ করে ইফতারের সময় অনেকে আমাদেরকে প্রশ্ন করেন সৌদি আরবে মসজিদ গুলোতে ফ্রি ইফতার দেওয়া হয় অনেকে মনে করেন যে যদি আমি ইফতার করে বা কেউ যদি আপনার দাওয়াত দেয় ইফতারের তখন মনে করে আমার সবটা নিয়ে যাবে লোকটা মানে এরকম একটা ধারণা অনেকের থাকে এই কারণে অনেকে কুণ্ঠাবোধ করে বিব্রত করে যে আমি কিভাবে আরেকজনের দাওয়াত নিতে যাবি ইফতারে আমার সবটা তো নিয়ে যাবে না রেসুল আখরান বলছেন যে এত বিশাল সব যে যারা অনুসরণ করে যে পথ দেখিয়েছে তাদের সম পরিমাণ সব দিবে কারোর আবার এই চিন্তা যেন না আসে যে ওদের থেকে সব কাটে দেওয়া হবে না বলছেন সবের কিছু সামান্য কিছু ঘাটতি করা হবে না ওদেরকে সেই পথ অনুসরণ করার কারণে যে সব দেওয়ার সেটা তো দিবেনি আল্লাহ কিন্তু আল্লাহ নিজস্ব ভান্ডার থেকে ওটার সমপরিমাণ এই সমস্ত মানুষগুলার সম পরিমাণ ওই ব্যক্তিকে দেওয়া হবে সুতরাং ব্যাপারটা খুবই দ্রুত না। একজন মানুষ পায় নাকি চিন্তা করেন যে কিছু গাফিল মানুষ আছে পথে যে এরা এক বলা পরে আরেক বেলা গাফলা দেয় তা আমি একটু আগে বের হব বের হওয়ার পর এদেরকে ডেকে মসজিদে নিয়ে যাব। আপনি যদি এরকম কিছু গাফেল দশটা মানুষকে মসজিদে আনতে পারেন এবং আপনার বলার কারণে সে উৎসাহিত হয়ে আসছে নতুবা সে আপনার মসজিদে আসতো না তাইলে তারা মসজিদে এসে নামাজ পড়ার কারণে দশজনে যত সব পাইবে আপনি দশজনের সব পাবেন আর আপনারটা তো আসি। এই কারণে দেশের একজন আলম বলছিল যে আগামী বছর আমি এক হাজার করব। করবেন বললেন যে কিভাবে আপনি এক হাজার হজ করবেন তখন উনি বললেন যে আমি হজের থেকে আসে এক হাজার মানুষ যারা যাদের অর্থ আসে অলসতা করে হজ করতে ইচ্ছুক না বা পরে করবে যেন সামনের বছরে তারা সবাই হজ করে এক হাজার মানুষকে টার্গেট করবো সুতরাং এরা যদি আমার কথায় আগামী বছর হজ করে তাহলে এক হাজার মানুষের সম পরিমাণ আমাকে আল্লাহ দিয়ে দিবেন তাহলে বিরাট একটি কাজ মানে এটার মানে হিসাব করে শেষ করা যাবে না এইখানে শুধু খান্ত না এই লোকগুলো যদি কেমন পর্যন্ত যদি এদের ধারাবাহিকতা চালু থাকে তাইলে বন্ধ হবে না এই কারণে যারা বিশেষ করে দিন শিখানোর কাজে হ্যাঁ আপনার ব্যস্ত আছেন তাদের ধারাবাহিকতা যদি দীর্ঘদিন চলতে থাকে তখন এর সব কখনো নিঃশ্বাস হয় না বরং আরও গুণাগুণ বাড়তে থাকে যারা লেখক ছিলেন ইসলামের হাদিস সংকলক ছিলেন যেমন ইমাম বখারি এবং মুসলিম তারা কষ্ট করে উন্মতের দুর্দশার কথা চিন্তা করে যামাদের মতো মেধাবী লোক আপনার সমাজের সৃষ্টি হওয়া হ্যাঁ দুর্লভ সুতরাং আমরা যদি কষ্ট করে হাজিসগুলাকে আপনার শুদ্ধাশুদ্ধ নির্ধারণ করার যদি নীতি তৈরি করে যদি ঠিক করে দিতে পারি একজন মানুষ যেন নির্দিদায় এগুলো আমল করে সে দিনের উপর চলতে পারে এই পরিশ্রমটা করলেন অনেকদিন অনেক দিনে নতুবা ইমাম বোখারির অন্য কিতাব নাই হাদিসের অবশ্যই আছে। কিন্তু উনি শুধু এই যে বোখারি যেটা প্রসিদ্ধ আপনার এই সহিয়াল বোখারি এটাকে উনি শুদ্ধ করার জন্য যে শুদ্ধ হাদিস আমি এখানে নিয়ে আসবো এটার জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছেন এই যে পরিশ্রম করলেন উনি পরিশ্রম করে চলে গেলেন কিন্তু এই বোখারি পরে কেমত পর্যন্ত মানুষ সত্যপাতের দিশা পাবে এবং তার আমল নামায় চলতে থাকবে এবার কত লাখো কোটি মানুষ আপনার এটার থেকে সঠিক পথে দিশা পাবে সবার স্বভাব পাবে। সুতরাং ব্যাপারটা আর এই বোকারই তো অনেক করেন তাইলে এটার তো শেষ নাই মানে স্বভাবের শেষ নাই ইমাম মুসলিম একই ভাবে এরকম যারা আপনার বিশেষ অবদান রেখেছেন তাদের স্বভাবকে এমন পর্যন্ত কি শেষ হবে না যারা বিশেষ কিছু ভূমিকা রেখেছেন বা আপনার সূত্রগত কাজ করেছেন ভিত্তি ভিত্তিমূলক কাজ করেছেন তাদের সব কিন্তু কেমন পর্যন্ত শেষ হবে না যারা শাখাগত ব্যাপারে কাজ করেছেন হয়তো বা তার আপনার গ্রহণযোগ্যতা বা তার প্রয়োজনীয়তা একসময় কমে যেতে পারে কিন্তু যারা মূলে কাজ করছেন যেমন সংকলন করছেন এটা তো কোনো দিন হবে না কেমন পর্যন্ত ওদের হাদিস পড়েই মানুষ কি সঠিক পথে আসবে সুতরাং এদের তো কেমন পর্যন্ত কখনো স্বভাব বন্ধ হবে না সুতরাং এদের সবের কোন শেষ নাই সুতরাং আমি আমার যোগ্যতা অনুযায়ী যতটুক আমি পারি ততটুকু আমি দাওয়াতি কাজে নিজের সময়কে ব্যয় করতে চেষ্টা করব কারণ এটা বিরাট একটি পথ যেই পথে খুব দ্রুত আপনার সব কামানো সহজ এবং এটা নবীদের মিশন এখন কথা হচ্ছে এই কথাগুলো কিন্তু আমরা সবাই জানি নাকি এতক্ষণ যতটুকু বলছিলাম আজকে আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে রসুর আকর ইসলামের একটা হাতিসের মধ্যে যে দাওয়াতি পদ্ধতি তিনি বাস্তবায়ন করেছেন সেটা শুধু মানুষকে বলা যে রসুল আকরম ব্যক্তিগত ভাবে মানুষকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে এবং কত বেশি কোরবানি করব আর তো অনেক আছে কিন্তু এক রাত্রে তো সব বলা যাবে না একটা হাদিস শুধু ব্যাখ্যা দেব সে হাদিসের মধ্যে রসুল আকরম এক সাহাবির কথা বর্ণনা করেছেন আবু রেফা নামক একজন বিশিষ্ট সাহাবি আবু রেফা তিনি আপনার গ্রাম থেকে আসলেন রসুল আকরম সালেন এমন সময় সে গ্রাম থেকে পৌঁছল এমত অবস্থায় পৌঁছার পর আপনার রসুল কে দেখছিলেন উনি খোদ্বা দিচ্ছেন এমত অবস্থায় তিনি বললেন কদা বন্ধ করলেন না তিনি খোদবার সময় কথা বলতেছেন রসুলের সাথে বলতেছেন যে রজুলুন গরিব যে একজন অপরিচিত মানুষ আপনি তো চিনবেন না আমাকে হ্যাঁ সেই ব্যক্তি আসছে ধর্মের কথা আপনাকে জিজ্ঞাসা করবে তার ধর্মের কথা আপনাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ বলছে লাই দি মা দিয়ে নেে না ধর্ম কাকে বলে হ্যাঁ মানে একবারে সোজা সবটা কথা যে ধর্ম জানে না জানতে আগ্রহী হয়ে আপনার কাছে আসবে বা তার আবেদন সে জানিয়ে দিল রসুল আকুল ইসলামের অবস্থা কেমন হবে বা কেমন হওয়া উচিত আমরা আইডিয়া করতে পারি যেমন রসুলের দোষ ছিল না রসুল যদি ওনাকে বলতেন যে ঠিক আছে অসুবিধা নেই আসছো ভালো কথা তাইলে তুমি একটু বসো এখন খোদ বা চলতেছে খোদ শেষ হবে নামাজের পর তোমাকে নিয়ে আমি বসবো তোমার কি জানার দরকার সবকিছু আমি তোমাকে জানিয়ে দিব এটা বললেও কিন্তু হয়ে যেত নাকি দোষের ছিল এরকম বলা কোনো দোষের ছিল না স্বাভাবিক কারণ অবস্থান করবে কারণ এটা পুরা মুসল্লিদের সাথে সম্পৃক্ত একটা কাজ উনি খোঁজবা দিচ্ছেন সুতরাং ওটা বন্ধ করে ওনাকে নিয়ে ব্যস্ত হওয়া আরেকজন কে নিয়ে ব্যক্তিগত ব্যাপার নিয়ে সেটা যুক্তি যুক্তিসত না হ্যাঁ সুতরাং এরকম বলতে পারতেন পাশাপাশি উনি বলতে পারতেন ওনার বিশিষ্ট অনেক সাবি ছিলেন হজরত আবুকুর ওমর ওসমান আলী যারা কোলভের রাশিদিন ছিলেন এবং অন্যান্য যারা হাদিস বেশি জানতেন যারা মুখিরিন বলা হতো যাদেরকে বেশি হাতের যারা জানতেন তাদের মধ্যে থেকে কোন একজনকে আবদুল্লাহিন আবদুল্লাহিন আব্বাস ঠিক না এরকম ভাবে আবু হরাই যে কেউ যারা বেশি জানেন বা কাইস সাহবেন বক্তা ছিলেন এরকম কোন একজন সাহাবিকে দায়িত্ব দিতে পারতেন যে ঠিক আছে তুমি ও কি শিখতে চায় তুমি একটু বলে দাও কারণ সে তো একবারই জানে না সুতরাং রসুলের দরকার না এখানে যে কোনো পুরাতন সাহাবিকে দায়িত্ব দিলেই সে কাজখানে বলতে পারে কিন্তু তিনি তা করেন না এটা বললো দোষের কিছু ছিল না কারণ অনেকে আপনার ক্লাস টিচ দেয় যখন অনেক সময় অনুপস্থিত থাকে বা কোনো সমস্যা হয় নিজের যোগ্য ছাত্র দিয়ে বাকিদেরকে পড়ায় এটা কি দোষের বিষয় না দোষের বিষয় না উনি এরকম দায়িত্ব দিলেও পারতেন নাকি পারতেন না অথবা তার আরো সুযোগ ছিল তিনি যদি এটাও করতে পারতেন যে তোমার বিষয় কি বলো তাইলে আমি আমার বক্তব্যের বিষয় চেঞ্জ করে তোমারটাই বল। তাইলে মানুষ উপকৃত হবে তুমি উপকৃত হবে কোনো সমস্যা নেই এটাও তো করতে পারতেন নাকি এগুলো তো কোনো দোষের বিষয় ছিল না নাকি কিন্তু তিনি কি করলেন তিনি চমৎকার একটা কাজ করলেন সেটা দেখলে আপনার একজন যিনি জানতে চায় তার প্রতি কত দরজ ছিল এবং শিক্ষা দেওয়ার কত আপনার সুলের প্রতি আবিগ ছিল সেটা এখানে প্রকাশ পায় সেটা কি উনি খোদ্েন উনি কাছে সামনে চলে যায় আবার উনি এটা করলে পারতেন কারণ খোদবা চলে এখন খোদবা বন্ধ করে দিয়ে আসছেন উনি দাঁড়াই বলতে পারতেন যে ঠিক আছে তোমার কি প্রয়োজন আছে আমাকে বলো এটা বললে আবার হইতে পারে সে মনে করবে উনি খুব জটিলতায় আছেন তাইলে বেশি জিজ্ঞাসা করা যাবে না হইতেছিল চেয়ারের খুঁটা গুলো লোহার একটা চেয়ার ওনার কাছে আনা হইলো উনি চেয়ার নিয়ে আসে আমার সামনে সুন্দর করে চেয়ারে বসলেন তারপরে বললেন যে তোমার কি কি জানার দরকার হ্যাঁ সব বলো তোমার কি জানিতে হবে আসতে আস্তে প্রত্যেকটা প্রশ্নে তিনি উত্তর দিলেন সবগুলো উত্তর দেওয়ার পর বলল আরো কোনো কিছু জানার আছে ওই আমার হয়ে গেছে তারপর ওই জায়গা থেকে উঠে আসলেন আবার মেম্বার উঠে বাকি খোদ্ দিলেন দেখেন চমৎকার রসুলের কর্মকাণ্ড অথচ আমার দেশে এইগুলা করলে তো খোদবাই থাকবে না আর আবার দ্বিতীয়বার খোদ্া দিতে হবে নাকি হ্যাঁ মানে কত কাণ্ড খোদ্বার কি গেলো অথচ এটা রসুলের খোদবা না সে আপনার আমার দেশে যে খোদবাগুলো দেওয়া হয় যেগুলো আপনার কি হ্যাঁ কোথায় থেকে ছাপায় মানে ফিরোজপুর থেকে হ্যাঁ সর্ষিরা থেকে ছাপানো এইগুলি সাধারণত আপনার পড়া হয় সেগুলিতে মানুষের তৈরি খোদ্বা হ্যাঁ তারাতো তো রসুলের ডাইরেক্ট খোদবা পড়ে না যদি এখানে কথা আসে বাংলাদেশ অন্য ভাষায় চলতে পারে কিনা সেগুলো আজকের আমার বিষয় না জটিল অবস্থা এমনকি আসল খুদ্ দিলে তো সেটা ভিন্ন ব্যাপার সেটার মধ্যে নড়াচড়া নিষেধ বটে কারণ রসুল আকলমসাম বলছেন মন মাসাল হাসা লাগা যে ব্যক্তি মসজিদে এসে খুদ্াকালীন সময়ে যদি কোনো পাথর স্পর্শ করে কারণ রসুলের যুগে তো এরকম কার্পেট বিছানো ছিল না ছোট ছোট পাথর ছিল যে এগুলে যদি নাড়া চলা করে তাইলে ফাকাদ লাগা আসে বেহুদে কাজ করলো ওমান লাগা ফালা জমা তালা যে ব্যক্তি বেহুদে কাজ করলো তার জুমার সব বাতিল হয়ে যাবে সুতরাং সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু সেটা বলছি না সেই খোঁতবার কথা যিনি ইমাম সাহেব ওই খোঁতবার আসল যেটা খোঁতবার সেটা তো গুরুত্বপূর্ণ ঠিকই আছে কিন্তু নিজে যখন নিজের বাসায় খোঁত বাতি ছিলেন হ্যাঁ পরং লাল পাতি চালিয়ে দেওয়া হবে হ্যাঁ মানে কাউকে কোন সুযোগ নেই এবং কেউ কিছু বলতে পারবে না অথচের যে সিস্টেম সেটা অ্যাপ্লাই না করার কারণে শরীর বিরোধী কাজ করে খোদ চলাকালীন সময়ে অনেক নেতা যারা দেরি করে আসে সভাপতি ডাকে বলে যে ভাই এদিকে হ্যাঁ ওটা কিন্তু সরিয়ে দিয়ে কিন্তু এটা মারাত্মক দোষ যে কোন মানে শ্রোতা সে কোনো ভাবেই বলছে না আগে পাথর সরাইতে পারবে না তার জুমো বাতিল হয়ে যাবে আবার যদি মানুষকে বলে এরকম সুযোগ নাই যে মানুষকে বলবো যেই চাপে চাইবো বসেন না এই সুযোগ নাই অথচ শরীয়তের যেটা নির্ধারিত সিস্টেম সেটা মানা হচ্ছে না সেটা হচ্ছে যে মুক্তাদি কোনো প্রয়োজন হইলে বলতে পারেন খতিব মুক্তির সাথে যে কোনো বিষয়ে বন্ধ করে দিয়ে যেটা এটাও প্রমাণ যে রসুল ওর গিয়ে সব শিক্ষা দিলেন আবার আরেকটা হাদিস আছে প্রসিদ্ধ হাদিস সেটাও জানেন রসুল আকুল ইসলামের এক সাহাবি আসে মসজিদে বললেন যে হালাকাতিলাম সুবুল। হ্যাঁ আল্লাহ হাঙ্গুল খোদ্েন এই সময় মানে এক সাবি উঠে বললেন তা আপনি একটু দোয়া করে দেন আল্লাহর কাছে আল্লাহ যেন কি বৃষ্টি দিয়ে দেন সাথে সাথে রসুল রাখলাম দুই হাত উঁচিয়ে বললেন আল্লাহ কেনা আল্লাহ কেনা আল্লাহ কেনা হ্যাঁ বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মানে রসুল খোদ বা দেওয়া অবস্থায় রসুলের দাঁড়িয়ে বৃষ্টি পানি পড়তে মানে সাথে সাথে কাজ হয়ে গেছে হ্যাঁ বলার সাথে সাথে আর বৃষ্টিতে চলছে আর চলছে আর বন্ধ নাই একেবারে বন্ধ নাই পরের সপ্তাহ ওই লোক অথবা বন্যাকারী বলেন অন্য লোক যেই জন্যই হোক না কেন মানে এক সপ্তাহ বৃষ্টি চলছিল আপনার যত নালা নর্দমা সব তো ভরে গেছে এখন তো চলাই মুশকিল হয়ে গেছে হ্যাঁ পানির কোনো সংকট নাই তারপরে আবার সে বললেন আবার তো ঝামেলা এখন তো দোয়াগুষ্ঠ পান আমাদেরকে আর দিতে হবে না নাকি হ্যাঁ আমাদের আর প্রয়োজন নেই হ্যাঁ আল্লাহ আকামি ও দিয়ে সে যত যে গাছের গোলে গোলে দেন এরকম টিলা টঙ্গে দেন মানে আমাদের এলাকার দরকার জায়গায় জায়গায় যেখানে দরকার সেইখানে দেন ঠিক না তাইলে এই সাহেব কথা বললেন নাকি বলেন না যেটা বৈধ সেটা না না আসে কোনো একজন লোক যদি দেখে যে মানুষের বিশৃঙ্খলা মানুষের কথা বলে তাইলে তিনি বলবেন যে ক্ষতিপ সাহেব আপনি বলে দেন এই যে মানুষগুলো কথা বলতেছে তাইলে শরীর সম্মতের কথা কারণ শ্রোতা ক্ষতিপের সাথে কথা বলতে পারে অথবা কুদীপ নিজেও যদি দেখেন যে মানুষের বিশৃঙ্খলা নিজে কোধবার মাঝে বলতে পারেন এই ভাইয়েরা চুপ করে যান কথা বলবেন না কথা বললে এই সমস্যা খোঁজবার আপনার জুমা বাতিল হয়ে যাবে এরকম বলতে পারেন না কিছুই বলা যাবে না যে হ্যাঁ আসছে অথচ মানে খতিব সাহেব কিছুই বলেন না পুরো জীবন চলছেই চলছে দোষ অথচ একদিন রসুল এখন এক রেখে দেখলেন যে দেরিতে তো আসলো আবার মাথা মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনে আসছে রসুল খুব গরম হয়ে গেলেন বলছেন যে বর্ষ যে জায়গায় বসে যাও ফকাত দিলে আবার ধমক দিয়ে বসে জাগার মধ্যে আরেক দিন রসুল এখন ছিলাম এক সাবেক সালাকা আল কাতি তিনি আসলেন মসজিদের মধ্যে আসে চট করে বসে গেলেন রসুল বললেন কম দাঁড়াও হ্যাঁ ফসল এরকম মানে নিয়মটা রসুল বিরোধী করাই নিয়ম রসুল বলছেন এই দাদা ফলে মসজিদ ফলে ইয়ে যদি সাত্তা ইউসালা কেউ যদি মসজিদে প্রবেশ করে বোখানে মুসলিমের হাদিস মসজিদে প্রবেশ করে সে যেন না বসে যতক্ষণ নাকি দুই রাগার সালাত করে অথচ আগে আমি বিরোধীদের করলাম আমি তো সালাত আর যদি এটা বলেন এলাকায় তো ওনাকে বললাম যে আপনি এই হাদিসটা কোনোদিন শুনছেন না যে আপনার তাহেদুল মসজিদ পড়তে হয় রসব বলছেন পড়েন নাই পড়ছি তো পড়লে আপনি যে নির্দাবাস করে বসে গেলেন হ্যাঁ তিনি নিজেই পড়েছেন এই হাদিস বলে যে আমাদের পড়ে নাই বললেন এবং কিন্তু উনি ওয়াজিব বলে ফেললেন কারণ উনি বললেন রসুল নিষেধ করে দিলেন সুতরাং নিষেধাজ্ঞা লঙ্ঘন কেন করা হবে হ্যাঁ কিন্তু দেখা যায় না এগুলোর কোন খবর নাই আরেক ঘাট ডিঙ্গে তাকে কোন নিষেধাজ্ঞা নাই নাকি কিন্তু ইলেকট্রিক বাতি যে লাগাইলেন আপনার আলোচনার সময় এটার একটা দলিল দেন দেন পর্যন্ত খুঁজলে পাইবেন কারণ হচ্ছে রসুলের তো আসলে ইলেকট্রিকই ছিল না তারপর বাতি জ্বালানোর আমার হাদিস নাকি না ঠিক কথা না হে জিন্দিগি খুশি আমল দেখাও যেটা রসুলের আদর্শের বাইরে চলে গেছে তুমি তো হাজারো আমল করে যেটা রসুলের আদর্শের বাইরে কিন্তু তুমি তো এসে ধাপ্পাবাজি করা কারণ তুমি তো তোমারটাকে আপনার ইয়ে করার জন্য শুদ্ধ করার জন্য তুমি আগে কি মানহাজি ভুল যেটা নিজেরটাকে শুদ্ধ করার জন্য দলিল খোঁজ এই কারণে আপনি প্রত্যেক দলের প্রতি হুজুর পাইবেন কারণ প্রত্যেক দলের দলিল খোঁজার জন্য হুজুর দরকার আপনি বিএনপি বলার জন্য বিএমপি ওলামা দল আছে ওলামা লীগ আছে আওয়ামী লীগের দলিলের দরকার হেরা খুঁজে দিবে দেখেন এই সরকার আমলে অনেকে কি আরো আয়াত পড়ে পড়ে বক্তব্য দেয় ওই দিন যে আপনার শোকরানা মাহফিলে আপনার সামরিক সচিবে খুব সুন্দর করে বলে দিল এইগুলি কে বলাইলেও ওই যে হুজুর রাখা হয়েছে ঠিক করো তারপরে দরিল করো এবং এটা ছোট একজন আলমের কথা বলছি না কিছুদিন আগে আপনার হাসান জামিল আমার এক সাথী গেছে আমার ফেসবুকের সাথী হাসান জামিল হাসান জামিল দেখলাম বক্তব্য শুরু করছে হ্যাঁ মানে তাবলিগের ওই সারসাহের ঝামেলা নিয়ে বলতেছে তাবলিগে ভাইরা হ্যাঁ তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো কিন্তু তোমাদের এই দুর্বল হাদিস দিস তোমরা যে কর্মকাণ্ডগুলো করতেছ এই এইগুলোর হাদিস খোঁজার জন্য কত রাজ্যে আমি ঘুমিয়ে নেই যে তোমাদেরকে বাঁচানোর জন্য হাদিস খুঁজলাম আমি বুঝলাম ধরা পড়ছে কারণ এসে সে তো জন্ম নিয়েছে আরেকজনের হাদিস খোঁজার জন্য যে সে একটাকে ঠিক করছে যে এর হাদিস খোঁজার দায়িত্ব আমার হ্যাঁ হে আরে ওটা তুমি হাদিস দিয়ে ওকে যাচাই করবে যাচাই করবে কোরআন হাদিস দিয়ে নাকি মানুষকে দিয়ে কোরআন হাদিস যাচাই করবে এখন তো এটা না আপনি যদি একটা হাদিস বলেন বিশুদ্ধ বলবে যে আমার আমার মাঝ হবে না আমার হুজুরে জানা না আমার হুজুরে করে নাই তাহলে তো আপনি তো হাদিসকে যাচাই করতেছেন হুজুর দিয়ে হ্যাঁ অথচ আপনিকে হাদিস দিয়ে হুজুর কেসাই করবেন এটা হচ্ছে তোমাদের এই আজে বাজে কথা মানে দুঃখ করে আসল কাহিনী বলে দিস যে এরা কি কাম করে আসলে হের দাম দাখ দলিল খোঁজা মানে একজনের প্রথমে মুসাল্লাম ব্যক্তি মানবে যে কে শ্রদ্ধা করবে তারপরে এর জন্য দলিল খুঁজবে এবার কোথায় দলিল পাওয়া যায় ওই যে আমাদের মাথা গরমের মধ্যে পরিষ্কার আছে কেউ যদি অস্বীকার করে সে কাকার হয়ে যাবে এই সাউন্ড শুনছি শুনে সাথে সাথে আমি হতবা গেছি এটা আবার কোন ধরি ইল্লি কোরআনে পাওয়া যায় ইল্লাহর জিকির আর বলেছে কাফের হয়ে যাবে একবার মুসলমানে থাকবে না তা আমি একটু খেয়াল দিলাম যে বেটা কি বলে ডক্টর বেটা এখন বলছে আবার কোরআন খুলে আর মানুষের দেখায় আরো ছোটখাটো আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কখনো কেউ ক্ষমা করার কে অধিকার রাখে না আচ্ছা এইখানে এই কথাটা বর্ণনা করছে। এখানে ইল্লা করতে বলছে হ্যাঁ পাগল কোথায় জন্ম নিয়ে জিকির আসে তাহলে তো ফেরাউন শব্দ মধ্যে কয়েকবার আছে। শয়তান তো ইবলিশ এর নামতো কয়েকবার আছে নাকি হ্যাঁ তাহলে তার করবে বসে বসে ইবলিশবলিশ করবে হ্যাঁ পাগলের সব মানে আজীবকাণ্ড কারণ এদের ডিউটি কি এদের ডিউটি কোরআন হাদিস দিয়ে মানুষকে যাচাই করা না মানুষের জন্য দরিল খোঁজা মানুষের জন্য দরিল খোঁজার কারণে মাথা হয়ে গেছে ওইটা পাওয়া যায় কিনা পাইছে আর খুশি হয়ে গেছে হ্যাঁ ওই যে আরক পাগলের মতো হেরে বলছে যে কোরআনটা একটু দেখে দেখি ঠিকঠাক করে দাও কোরআনটার একজনের দায়িত্ব দিছে আর কি আগের যুগে যে মাঝে মাঝে পাতাটা তা নষ্ট হয়ে যেতে পারে বাইন্ডিং করতে একটু দেখে ঠিক করবে দেখতে যাই কোরআন পাইছে সব কাটি ছেড়ে দিছে। আর বলো যে কি ওইখান্ত মোশাখা তুমি কে ভালো করে দেখতে আবার কোরআন করতে ফেরাউনের নাম থাকবে কেন হ্যাঁ ইবলিশ কোর থাকবো কেন হ্যাঁ এ ঠিক করছে মানে এখানে থাকা যাইবে না এই আমাদের দুরবস্থা আর যাই দিকে ওইদিকে না যেটা আসলে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে রসুলের অবস্থা দেখা জেরসুল কি করলেন। আপনার নিজের খোদবা বন্ধ করে দিয়ে ওই সাহেব পর্যন্ত তার ধর্ম জানতে চাইছিল ততক্ষণ পর্যন্ত তাকে আপনার শিখিয়ে তারপর আবার কি আপনার মেম্বরে আসে আবার বাকি খোদ্াটা দিলেন এটা আছে যে রসুল মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কত বেশি আগ্রহী ছিলেন অথচ আমাদের মধ্যে আগ্রহ নাই একজন ব্যক্তি যদি একজন আলেম আসে যে সুন্দর কেরাত পড়তে পারে অথবা একজন হাফেজ সাহেব আছে অনেক পাওয়া যায় সমাজের মধ্যে এই দেশে তাকে যদি কেউ বলে যে ভাই যান আমাকে একটু কোরআন সাহেব যদি শিখাইতেন না ওর সময় নাই হ্যাঁ ওই বেসরে যদি কেউ দিন ধরে যে ওর পিছু পিছিয়ে ঘুরছিলাম কোরআন শিখার জন্য তখন কি অবস্থা হবে আপনি বলতে পারতেন যে আমি একটা টাইম বাইর করব তুমি যখন শিখতে চাইতেছো তাইলে আমি যেরকম করবো না দেবার তোমাকেও দিতে হবে সুতরাং আমার ডিউটি তোমার ডিউটি মিলে একটা টাইম বাইর করব। পনেরো মিনিট এই টাইমে তোমাকে শিখিয়ে দিব। আচ্ছা এইখানে সময় একবারে শেষ এই কারণে দরকারি আর দুইটা পয়েন্ট বলে শেষ করব। সেটা হচ্ছে এত প্রজিলিত কথা শুনে পরে এইবার তো আমাদের মধ্যে আবার প্রচারের তাগাদা বাড়ে যাবে না কারণ বেশি না তখন আবার উল্টে বলি আরো ঝামেলা আরো পাকাইব হ্যাঁ এই কারণে দুইটা মৌলিক সূত্র বলতে হবে সেই দুইটা না বললেই হয় না অনেকগুলো সূত্র আছে দাওয়াতের ক্ষেত্রে যেমন আমাদের যখন এইখানে কোন মশালা বলে যেটা দেশের সাথে মিল খায় না যে উঠে বলে এইগুলো ছাড়েন মেয়েগুলো বলতে গেলে দেশে মানে একবারে পিঠের তকটা উঠে ফেলবে নাকি চামলা উঠে ফেলবে কথা বলতে দেবে না হ্যাঁ এরকম আর কেউ লাগে দেশে দাওয়াতি কাজ করে না আর কারণ মুসলিম সমাজ এটা কাফের সমাজ না কুহুরী সমাজে তারা ধর্মের বিরুদ্ধে কঠিন আঘাত হানতে পারে কিন্তু মুসলিম সমাজে ভদ্রভাবে বললে কেন সেটার মূল্যায়ন হবে না অবশ্যই কিন্তু আমার বলার ডিজাইনটা ঠিক করে নিতে হবে আগে ঠিক করতে হবে কাজলার পাশে এক কাজে গেছিলাম তো এক মসজিদে নামাজ পড়তে ঢুকছি হ্যাঁ তখন আমি ইউনিভার্সিটিতে পড়ে মদিনাতে ছুটিতে গেছিলাম আরকি হ্যাঁ তো যাওয়ার পরে আমি মসজিদে নামাজ পড়ছি তো এক বেসারের পাশে মসজিদের সেক্রেটারি অথবা এরকম কোন ফাদার তার পাশে নামাজ পড়লাম তো দুই পায়ের মাঝখানে ঠিক না আমার বডির সাইজ অনুযায়ী আমার রাখতে হবে আর যুব্ব গাইবে এটা দেখে তারপরে নামাজ হালাম পিঁড়েছে আমার দিকে এই ভাইয়া যুব্ব গায়ে দিয়েছে নামাজ পড়তে শিখেন না এখন হ্যাঁ আপনার কি সব নষ্ট আছে জুব্বা দেখছেন না মনে হয় না এটা কি পাগলছে নাকি না এটা মুফতি হ্যাঁ এটা মনে হয় না আপনি সেরা দেখলে মুফতি মনে হয় না আপনি মূর্খ মানুষ আবার কথা বলেন কেন হ্যাঁ যখন গরম হয়েছে পরে ঠান্ডা তারপর থামাই দিল এরকম বেদাবি করলে তখন কি অবস্থা হইবে একবার মসজিদে আরামের মধ্যে ঈদের দিন সকাল বেলায় মানে রমজানের ঈদের দিন একবারে মাতার থেকে টু করে উপরে নামাজ পড়তেছে অনেক আগ থেকে তো রাত্রে থেকেই বসে দেখতে হয়তো ওইখানে সামনে জায়গা পাওয়া যাবে না একজন ব্যক্তি মানে আর কানি ওই পাড়ের উপরে থাকে বুলে এসে জায়গা দম করছে তখন ওর সামনে দিয়ে হঠাৎ একটা জায়গা খালি এসে এক ইন্ডিয়ান ও তার জামা সাইজ দিলে বোঝা যায় ইন্ডিয়ান আসে এমন ওমরা আসছে আসে চট করে ওর সামনে গিয়ে বসে গেছে ঠিক না দাঁড়া গেছে এখন ও নামাজ পড়তেছিল তখন নামাজের পরে উঠে ইন্ডিয়ানটাকে তোর যায়। হিন্দু তুই নামাজ পেটে দেখো খুব ভদ্র মানে যা ভদ্রতা দেখায় নদী বেত মেজাজ গরম হওয়ার কথা না মারামারি করার দরকার হে উত্তর কি বলে কয়েছে ভাইয়া কয়েছে আসামি আপনি কি জানেন না হিন্দু ডুগা নিষেধ মসজিদ আপনি যে আমাকে হিন্দু বললেন আল্লা বেসারা ভদ্র মানুষ যদি থাপ্পড় খাইছেন আপনি যাই নিজের ছেলে মেয়েকে বলছেন আজকে তো জাদ করে আসছে আজকে ইসলামের কথা বলার কারণে একজনে থাপ্পড় লাগাই দিচ্ছে আসলে আপনার চরিত্রের কারণে থাপ্পড় খাইছেন হ্যাঁ এটা কিন্তু বলবেন না যদি ব্যাটা থাপ্প দিত পরে কিছু করতে গিয়ে একটা গিয়ে থাপ্পড়ছেন ওটা তো বলবেন না যে আমি বলতে জানি না হ্যাঁ না বুঝেন নাই এই হিসেবে আমাদের দুরবস্থা আল্লাহ সানহু মুসা আলিসাম এবং হারুন আলিস্লামকে দাওয়াতি পদ্ধতি শিক্ষা দিলেন যে ঈদ হবা না আল্লাহ নিজেই বলছেন হে গাদ্দার তারপরও গাদ্দারের কাছেও যাইতে হয় আমার দেশে একজনের যখন দেখে যে একটু গাদ্দার টাইপের হের কাছে কেউ দাওয়াত নিয়ে যায় না নাকি বরং হের কাছে যায় যে নিজের সুবিধার জন্য দেখেন অবস্থা ঠিক কোন দিন আল্লাহ মুসেফের মুসেফ এবং হারুন কে পাঠিয়েছেন কি বলছে নিজেই বলে দিচ্ছেন হে গাদ্দার আবার তারপরও পাঠিয়েছেন যে কাছে যাইতে এ ঠিক করতে দাওয়াত বেশি দরকার কারণ আল্লাহ এতে দেখা বলতেছেন আপনার দনুজন যে একবারে নরম ভাষায় কথা বলবেন কারণ বেটা হয়েছে রাষ্ট্রপতি হ্যাঁ যে তাপালিঙ্ক বললেন দিবে নাকি যা সুন্দর নরম ভাষায় কথা বলবেন তাইলে কিবে না এটা আল্লাহ জানান আল্লাহ জান বলছে হইতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা তার মধ্যে আল্লাহ আসে যাবে কারণ ভদ্র ভাষায় সুন্দর করে যদি আপনি বলেন সুতরাং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যত প্রভাবশালী হোক না কেন যত বড় আলেম হোক না কেন আপনি যদি সুন্দর ভাষায় তার দোষটা ধরে দিতে পারেন তাহলে সে গ্রহণ করতে অবশ্যই আপনার আমলের সাথে যখন মিলে গেছে আমার তো মিলে না নাকি হ্যাঁ এটার সমাধান কি হবে আমি তো এটার ব্যাখ্যা জানি না আপনি যদি দয়া করে আমাকে বুঝিয়ে দিতেন সে তখন ফাঁসে যাবে না বুঝে পেলবে কি বলতে চাইছিলেন আমাদের হাতুন বাতেনে একবারটা কালো কালো খেজাব লাগায় আর কি হাইয়া দফাটা ওলা ছিল পনেরো বিশ বছর আগে যারা নামাজের জন্য ডাগে উঠার মুদির হে এরকম করে হে যে এটার ধরা লাগবে কিভাবে হে কালো কলক লাগায় অথচ বলে মানুষ এটা নিষিদ্ধ করছে ঠিক না আবার তোর দেখলে দেহ আল্লাহ জোয়ান একবারে কি সুন্দর করে লাগাইলি রং এটা তো আমার বুঝে আসবে না যদি জায়জ হয় তাহলে কালকে থেকে আমিও লাগবে আমারও তো জোয়ানের মতো লাগবে তাইলে ঠিক না এরপরে চুপ করে আর একটা কথা বলে দিন থেকে আর কলকাতা আমার বুঝিয়ে দিতে আমার কেন সাদা থাকবে আমি এরকম কালো করে দিব তা আমার তো লাগবে আমার বউ তো কাল লাগাইছে হ্যাঁ ঠিক না এরকম এমন ভাবে তাকে সাজ করে ফেলছে জীবনের জন্য হ্যাঁ আপনি সুন্দর করে হের রুমে আসে বলেন যেমন আমি একবার একজনে খোদ্ দিতেছে ঢাকাতে এক মসজিদের মধ্যে তো খদিব সাহেব এক মাদাসের বড় মাদেশের মহাদেশ তুমি যেমন আগে বয়ান করতেছিলেন আমি এখানে মসজিদে আসলাম যে ব্যক্তি রসুল আকমস ইসলামকে স্বপ্নে দেখছেন খুশির সংবাদ দিল আচ্ছা সবাই তো সুবাহ আল্লাহ বললো কারণ আমাদের দেশে অভ্যাস কোনটা এটা তো আর না যখন আমি যাই রুমে ঢুকিলাম ঢুকে সালাম কালাম দিলাম দিয়ে পাশে বসলাম বলল যে হজরত আজকে একটা চমৎকার খুশি সংবাদ দিলেন কিন্তু এই সংবাদটা তো আমার বুঝে আসবে না এটা খুশির হয় কেন আমি বললাম যে যেই ব্যাখ্যাটা দেখছেন যদি আপনি বিস্তারিত বলেন নাই যদি এটা খুশি সংবাদ হইতে হয় তাইলে এমন বুঝতে হবে যে আপনি কেন খুশি হইলেন কারণ যে দেখছেন সে হয়ে গেছে। আপনি তার সাথে সাক্ষাৎ করার কারণে আপনার তাবি হয়ে গেছেন যার কারণে খুশির সংবাদ কারণ তাবি হওয়া স্বাভাবিক হওয়া তাবে তাবি ন হওয়া এটা তো অবশ্যই ভাগ্যের বিষয় নাকি তো সুতরাং আপনি কি এটা বুঝাইতে চাইছিলেন যে ওই বেচারা স্বাভাবিক আর আপনি তাবি হয়ে গেছেন নতুন এখানে খুশির কি আছে আর একজনে বললেই যে আপনি বিশ্বাস করে বলবেন সে যে রসুলকে দেখ আমি যখন হাটাজারি পড়তেছিলাম একদিন দোকানে নাস্তা করতে গেছি কেউ নাই দোকানদার আমার বলে হুজুর মানে একটা ফরসদ পাইছে আর কি হুজুর অনেকের তো আমি বলি না একটা সুন্দর আমার কাছে আছে রসুলকে কেমন দেখলেন আর কি বলছিলেন বলে যে আমাকে একটা মাজার বানাই দিতে বলছে আমি বললাম তাই শৈতান শয়তান দেখছে তুমি রসুল আমার মাজার বানাতে হবে রসুল মাজারের বিরুদ্ধে কত আদেশ আছে তোমার মাজার মতুল কে দেখছি না চট্টগ্রামে চট্টগ্রামের যারা এরা কিস্তি টিভি মাথায় দেয় কারণ মাদার হিসাবে কি রসুল দেখছে লম্বা টুপি মাথায় আর থানু হিসাবে দেখছে পাঁচ কুলি টিভি মাথায় এইবার ইস্যু রসুল কয়ের পাঁচ কুলি আর লম্বা কোটা মাথায় দিচ্ছে কোন হাদিস আছে কিন্তু যখন এটা ফাঁসিয়ে গেছে উত্তর যখন জিজ্ঞাসা করবেন তাইলে রসুল কয় রকম ছিল রসুলের চেহারা ছিল কি সমস্যা হয়েছে বাগি যে বলল যে তুমি যখন কেমতের দিবসে হিসেবের দিন আল্লাহর সামনে দাঁড়াইবে তখন আল্লাহর চেয়ারের উপর আর সের উপর দেওয়ানবাগিকে দেখতে পাবে এটা বললে কি সমস্যা কারণ সেও তো এটা দাবি করতে চাইছিল তুমি যেভাবে যাকে পছন্দ করো এর ছবিতেই তুমি আল্লাহকে দেখতে পাইবে যে যাকে পছন্দ করে সে তার ছবিতে আল্লাহকে দেখতে পাবে। তাহলে তো কথা তো একরকম হয়ে গেছে আপনি যেভাবে কল্পনা করবেন সেইভাবে আপনি রসুলকে দেখবেন কারণ আপনি তো রসুলকে চিনেন না সুসূত্র আপনি কল্পনা হিসেবে দেখবেন তাহলে হের কি সমস্যা হয় হ্যাঁ আপনি তো পথ খুলে দিলেন পরে জামালা হয়ে যায় আরেকজনের হেবেটা গালই শুনে কিন্তু হুদ্রতা আপনি আগে দিয়ে রাখছেন নাকি আমাদের একজন নাম বলবো না উপমহাদেশের একজন বড় আলেম তিনি বলছেন যদি যদি এই আমাদের রসুল আকম সামের এই রেশানতের যুগে যদি কোনো ব্যক্তি আসে কোনো রসুল আসে তাহলে আপনার কি তাকে আনেপি মোজাব মানতেই হবে এবং কে সেই ব্যক্তি যে আসবে তাকে আনেফি মোজাব মানতেই হবে এবং তার এরকম সুযোগ করে দিলেন তখন কি হলো পরে উনার ফুটার পর গোলাম মহমদ কাদিয়ান দিয়ে কাজ শারী হচ্ছে যে এই কোন থেকে আসবে গোলাম কাদিয়ানের পুরে বংশ আনাফি হ্যাঁ কি বেরুলবির রেজা খান পুরে বংশ আনাফি হ্যাঁ নাকি তাহলে আপনি তো পথ খুলে দেন পরে আরেকজন নিশ্চি পাল্লা করেন তাইলে নিয়ে সমস্যা হয়ে যায় তাইলে আমরা কেন এই জগা খিচুড়ি কাজ করব সেটা যেন না হয় আচ্ছা এটা বলে আরেকটা পয়েন্ট শেষ তাইলে আমরা ভদ্র ভাষায় সুন্দর ভাষায় কথা বলবো দেওয়া দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেটা নিশ্চিত জানবো সেটা বলবো এর বাইরে একটা কথা বলবো না যদি না জানি চুপ করে থাকব নাকি মানে আপনার অস্পষ্টতা আছে এরকম কথা বলতে পারবেন না যেমন এই দেশে আমাদেরকে যখন কাট দেওয়া হয়েছে বক্তব্য দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে যদি তুমি বক্তব্য দিচ্ছ হঠাৎ করে কোন কথা মনে আসছে এবং ঝাপসা ঝাপসা মনে হইতেছে যেটা আমার স্পষ্ট মনে নাই তুমি যাবে অন্যটা বলবে এটা বলতে পারবে না কারণ তোমার ঝাপসা যদি ভুল তথ্য হয়ে যায় একজন মানুষ পদ্যষ্ট হয়ে যাবে ওই লোকটাকে নাও পাইতে পারো সে চলেও যেতে পারে জিন্দিগিতে এই জাতীয় কথা নাও শুনতে পারে তাহলে তো সেটা পদ্যষ্ট হয়ে থাকবে জীবনের জন্য নাকি বরং তুমি অস্পষ্ট কথা বলবে না আরেকদিন বলতে চাইলে আবার ওটা দেখে আবার জগা খিচুড়ি চলছে আর চলছে না কারণ নামে দুই নম্বরের কথা সাপ্লাই দেওয়া যাবে না আপনি সরাসরি কোরআন হাদিসে দেখতে হবে যেটা অথবা দীর্ঘদিন বেশি সংখ্যক আলমের শুনতে হবে যে আপনার নামাজ ছয় বেলা না না এই তো আরেক জামেলা আমি দিতে বুলে গেছি কারণ আমার দেশে নামাজ ছয় বেলা আসলে যখন আপনি নামাজের কাফফারে দিতে যাবেন তখন কিন্তু ছয় বেলার হিসেবে তো টাকা কমে যাবে এটা তো আরেক ভেজালের কথা আচ্ছা সাত সাতবেলার কথাই বলি নামাজ কেউ তো আর সাতবেলা বলে নাই অথবা নামাজ কেউ যে ফরজ না সেটাও বলে নাই তাইলে আপনি এটা বলতে সমস্যা কি একজন বাইকে বুঝাবেন ভাই নামাজ পড়া ফরজ সুতরাং নামাজ পড়তে হবে সব আলম একমত নামাজ ফরজ না তাইলে এই জাতীয় কথা বলতে সমস্যা কি যেটা একবার সমস্ত আলম একমত কোন আলম এটার বিরুদ্ধে বলা নাই তাইলে তো আপনি নিশ্চিত যে সত্য কথা নাকি তাইলে সত্য কথা ছাড়া বলা যাবে না কারণ আল্লাহ রসুলকে বলছেন জ্ঞান নিয়ে এবং আমার অনুসারী যারা তারাও সুস্পষ্ট জ্ঞান নিয়ে ডাকতে হবে নাকি এটা আসল নিয়ম আচ্ছা আমরা অনেকে আসি আল্লাহর দিকে ডাকি না আমি আমার বীর বুজুর্গের দিকে ডাকি নাকি হ্যাঁ একজনে একটা দল করে কেউ দলের নেতার দিকে আল্লাহ যেটা আল্লাহকেও সম্মান দেয় না আমি নিজের চোখে দেখছি আমি যখন আমার অগ্নিপথীর বাসায় যে ঢাকায়। তার একজন সরমনের কি মুরিদ মানে হেও সরমনের সভাপতি এদের মুজাহিদ কমিটি আছে আমার অগ্নিপথে ও যখন বিল্ডিং বানায় তো আরেকজন আছে সেই সে আবার ইট ওনার সামনে বিল্ডিং এর সামনে যে কিছু ইট লাগবে কিন্তু আমি শুনছি তুমি কিন্তু এক নম্বর ইটের জায়গায় টাকের ভিতরে দুই নম্বর ইট দাও মানে ওরা বলতেছে আর তখন সে কি বলে বলেছে আইরে আপনি আমার আমার দিনী ভাই হ্যাঁ না আমার পীর ভাই আপনি এরকম কথা বললেন আপনার সাথে যদি গোজামিল করে তাইলে আমার হুজুর দেখে থাকবে না হুজুর তো দেখে ছিল ফজল করে না ফজল করে হ্যাঁ বলেছে আমার পিস দেখে ফেলবে আপনারা কিভাবে গোজা মিল করে তা আমি বুঝলাম যে তুই আরেকজন হয়েছে গোজামিল করিস পিস শুধু নিজের পার্টির লোক হইলে নি দেখে অন্য লোক দেখবে না সাথে তার বেশি দেখার দরকার অনেক আছে বদনাম না হয় নাকি এই যেন বলে আপনি তো আমার পীর ভাই আপনার দোকান দেখে আসেনা হ্যাঁ মানে কি অবস্থা দেখেন কত বিরাট অথচ আল্লাহ তো দেখে আছে এটা তো বলে না আল্লাহকে দেখে না পিসেপ দেখে এইতো ঝামেলা সমস্যা তো এইখানে কেন আল্লাহ রসুলকে তারা ইয়ে করে নিজের কাল্পনিক ছবিতে দেখে এইখানে সমস্যা। পীরগিরির মধ্যে তাসৌর শেখ বা তাহুল শেখ একটা কি আছে সূত্র আছে পিস সবকে কল্পনা কর কেন এই থিওরিটা আসছে কারণ এহসানের কথা যে এহসান মানে আহ তোরা তখন তোরা হুই রাখ যে আপনি এমনভাবে অবাধ করবেন যেন আল্লাহকে দেখতে পান এখন পিস্যবদের কথা হয়েছে যে আপনি আল্লাহ কিভাবে দেখবেন হ্যাঁ আল্লাহ দেখেন এইভাবে প্রথমে আপনি আপনার বিশ্বপকে তাসগর করতে হবে বিশ্বপের তাসগর যদি অটোমেটিক হয়ে যায় তখন আপনি কিসে যাবেন তখন আপনি যাইবেন নবীর কাছে নবীকে তাসাগুর করবেন নবীরটা ডিঙ্গে গেলে পরে কোথায় আল্লাহকে তাসগর করবেন কিভাবে কারণ আপনার আপনার মুখস্থ আছে এরকম খেয়াল করবেন অটোমেটিক যখন হয়ে যাবে যেদিন অটোমেটিক হয়ে যাবে যে আপনি যখনই খারাপ কাজ করতে যান আপনার পেশাবের চেহারা সামনে বসে উঠে তাইলে আপনি দ্বিতীয়বার এবার রসুলকে কল্পনা করবেন আচ্ছা যে ট্রেনিং অটোমেটিক হয়ে গেছে যার ট্রেনিং অটোমেটিক হয়ে গেছে না এই কারণে হেরা বলে রসুল কে পিস্যবের মতো দেখে কারণ সে তো তাসবুর শিক্ষা দিচ্ছে আগে নিজের পিস্যাবের টা এই কারণে তো আপনার ফাহানবির রাহিমউল্লাহ এবং রশিদ আহমদ গঙ্গুই রহম্লা দুজনে দুই কথা যে তাসগুর শেখ তাসারবুর রসুল আর তাসুর এই তিনটার মধ্যে একজনে বললেন এই কারণে একজনে রসুলকে দেখলে কি নিজের পিসের চেহারায় দেখে হ্যাঁ হেড টু এরকম দেখে হেসারা এরকম এরকম দেখে এটা কেন ওই দুই নম্বরই কায়দা তাইলে আমাদের মানহাজকে ঠিক করতে হবে দাওয়াতের সবসময় মান্লার দিকে ডাকা হবে, কারোর শিক্ষা দেওয়া হবে না একমাত্র আল্লাহ হবে নাকি এটা হচ্ছে কোনো দলের দিকে কোন ব্যক্তির দিকে ডাকা যাবে না আর দায়িত্ব হবে কি সুস্পষ্ট জ্ঞান নিয়ে অস্পষ্ট জ্ঞান নিয়ে ডাকা যাবে না সুতরাং এই দুইটা কমপক্ষে আমাদের থিওরি মনে রাখতে হবে দাওয়াতি ক্ষেত্রে নম্র বাসায় দ্বিতীয় নম্বরকে সুস্পষ্ট জ্ঞান নিয়ে ডাকতে হবে যেটা আমি সুস্পষ্টভাবে জেনেছি সেটা আমি নিজের চোখে দেখি জানি অথবা অনেক সংখ্যক আলম থেকে আমি জেনে নিশ্চিত হয়ে তারপরে আমাকে বলতে হবে কখনো অন্ধভাবে বলা যাবে না সন্ধ্যে আসলে এখনকার যুগে মোবাইল আছে যে কোনো যোগ্য আলমের কাছে প্রশ্ন করে গিয়ে তাকে কিন্তু এটা জানাই দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বসর আল্লাহ আলব আহমদি